প্রিয় দর্শক বৃন্দু পৃথিবীর বিভিন্ন আনাচ থেকে যারা পৃথিবী বাংলা দেখছেন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 সব জায়গায় কোথাও যদি কোন আসলে এর ভয়াবহ দিকগুলি দুধরনের প্রথম হল এ ধরনের চিত্র যারা তৈরি করে থাকে আল্লাহ আলমিন তাদেরকে সবচেয়ে বড় যা আলেম বলে চিহ্নিত করেছেন এবং রাসুলসাল আলি হুসাল্লাম বলেন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 একমাত্র আল্লাহ সুবাহা হওয়া তাহলে তিনি আমাদের আমাদের শ্রদ্ধা পাওয়ার অধিকার রাখেন শ্রদ্ধাপূর্ণ আবাদত পাওয়ার অধিকার রাখেন সেই দৃষ্টিকোণ থেকে তার সাথে কোনো প্রতিমাকে চিত্রকে ব্যক্তিকে শরিক করার বিষয় থেকেও যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে এই বিষয়গুলিকে বর্জন করতে হবে প্রিয় বন্ধুরা এহাদিসের দ্বিতীয় অংশ যেটি আল্লাহ রসুল সাল্লাহাম আলী রাজিয়া আল্লাহনকে বলেছিলেন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 সেখানে বড় ধরনের অট্টালিকা ভবন কত কিছু সেটাকে তৈরি করে থাকি হয় কবরের উপর কবরকে কেন্দ্র করে তার সেই স্থাপনাগুলিকে আমরা কি কোন মুসলিমের কাজ এটাও একই সূত্রে এসেছে আমাদের মাঝে তাহলে সেই ইহুদ এবং খ্রিস্টানদের অনুসরণ করেই আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি জীবনে বহুবার এমন এমনকি মৃত্যুর পাঁচ দিন পূর্বেও সকল সাহাবিদেরকে মসজিদে সমাবেত করে তিনি তাদেরকে সতর্ক করছেন এবং বলছেন আল্লাহ যারা কি করেছে আলি হুসাল্লাম তার জীবনের শেষ মুহূর্ত যখন তিনি পৃথিবী থেকে বিদায় যাচ্ছেন দিনটি ছিল বারোই রবিউলাউআল সোমবার ঘরেই তিনি মৃত্যুস্জায় আল্লাহ রাসুল সাল তিনি একবার তার চাদার উপর ফেলে দিচ্ছেন চাদ সামনে পানির পাত্র রয়েছে সেখানে হাত ডুবাচ্ছেন হাত ভিজিয়ে তিনি চেহারার উপর মুসতেছেন আর বলতেছেন লাহা ইহনালিল ইলাহা ইল্লাল্লাহ মৃত্যু যন্ত্রনা বড়ই কঠিন যন্ত্রনা فأنا نقول شيء مهورتك نبولتاً قاتل الله اليهود والنصار اتخذوا قبور عنبيائهم مساجد الله رب العالمين ويهود نصار در كدهن شكرون زارة در نبي در كورغولكي شز دار استاني پرينو تكرج فر يبونتورا الله رسول صلى الله عليه وسلم اكوتها دي اكاكش حتر ككر لين برون انو برنو نعيشة تنين جاو بولن على فلا تتخذوا قبر عيدا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 আমরা সে বিষয়ে অবশ্যই সতর্ক হবো লেখক রহমাল তিনি এই অধ্যায়টিতে যে মূল বিষয় আলোচনা করছেন সেগুলি হচ্ছে চিত্র তৈরি করা এই সমস্ত চিত্র তৈরি করা ইসলামে আল্লা রব আলিন যেভাবে কঠিন হাদিসের মধ্যে হাদিসে কুদ্দুসির মধ্যে যেভাবে বলছেন সেগুলি থেকে প্রমাণিত হয় একজন মমিন মুসলিমের জন্য যে আল্লাহকে খালেক হিসাবে মালেক হিসাবে বিশ্বাস করে তার জন্য কখনো বৈধ নয় তার জন্য হলো হারাম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 আসসালাম আলাইকুম আহমতুলকে ধন্যবাদ আপনারা করে আমাদের সবাইকে এই আলোচনাগুলি শুনে কোরআন ও হাদিসের আলোকে সেগুলি উপলব্ধি করে আমাদের জীবনে বাস্তব প্রয়োগ করার তৌফিক দান করুন আমি কোরআন ও হাদিসের আলোকে যে সমস্ত চিত্র তৈরি করা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 তিনি যেন ঘরে প্রবেশ করতে চাচ্ছেন না তার চেহারা যেন বিভৎস হয়ে গেল আয়সারিয়া বলছেন আল্লাহ রসুল্লাহ ইয়ার্লা আমি কি একটি পর্দা ছিল সেই পর্দায় কিছু মানুষের চিত্র ছিল কোন প্রতিমা নয় পর্দার মধ্যে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 বডি হিসাবে নয় বরং বিভিন্ন ওয়ালে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাপড়ে বাকা গোজে। যেগুলি রং বা নকশা করে যেগুলি তৈরি করা হবে কোনো প্রাণীর ছবি সেগুলি হারাম এবং যারা করবে তারাও কঠিন কেমতের দিন যাবে বা জাহান্নামি হবে তার দ্বিতীয় তৃতীয় প্রকারে আমরা আসি যে তৃতীয় প্রকারটা প্রথম দুই প্রকারের বাইরে অর্থাৎ যেগুলি বিভিন্ন ক্যামেরা দিয়ে তোলা হচ্ছে ছবি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 সেগুলির যদি চিত্র আর্ট করা হয় তাহলে বেলেত ফাঁক সকল আলমের মতো এখানে কোনো অসুবিধা নেই কারণ কিছু কিছু আদেশ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে প্রাণী জগৎ যেগুলি নয় সেগুলির ছবি তৈরি করা যেতে পারে প্রিয় বন্ধুরা এ হল সংক্ষিপ্ত এ বিষয়ে কথা অতএব যখন তখন মন চায় আমরা আজকে ছবি তুলব এটি কখনো বৈধ নয় কখনো জাহেজ নয় কোনো মমিন মুসলিমের জন্য এটি সভা পায় না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 সেখানে গিয়ে এক একজন কত শত শত ছবি প্রিন্ট করে নিয়ে আসছে আমাকে দাও তাকে ধিক্ষার দিয়ে বিদায় দেওয়া হয় যে না টাকা নেই মাফ করো তার কাছে মাফ চায় আল্লাহ আকবর আর অথচ এই ধরনের ছবি টবিও অনর্থক সেগুলি তৈরি করে হাজার হাজার টাকা এর পিছনে নষ্ট করা হয় এই সমস্ত প্রতিমা বা ছবি তৈরি করে সবচেয়ে আজকে বড় যেটি আমাদের আরো একটি খারাপ দিক গত দর্শে আমরা কিছুটি বলেছি হয়তো তাহলে এই প্রতিমাগুলি শুধু নয় বরং আজকে পুতুল মতো মূর্তি তৈরি করে নিয়ে এবং অশ্লীল দৃশ্য হিসাবে সেটাকে দাঁড় করে রাখছি তাদের শোকেশগুলি শোভা পায় না যদি সেখানে বিভিন্ন রকমের মূর্তির প্রতিমা যদি সেখানে না রাখা হয় এটা হচ্ছে আজকে আমাদের মুসলমানদের অবস্থা কখনো কোনো মুসলমান তার ঘরে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 আয়সারিয়া তিনি খেলার পরেও সেগুলিকে ঘরে এভাবে উন্মুক্ত করে কখনো সাজায় রাখেননি বরং যেটি হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কিভাবে দেখলেন এসে বাতাসে যখন পর্দাটি সরে গেল যার কারণে আয়সার দিয়াল যেখানে লুকায় রেখেছিলেন ঘরের এক কোনায় সেগুলি বের হলো বের হয়ে আল্লাহ রহুসাল্লাম জিজ্ঞাসা করলেন মা হাজিগুলি কি তোমার তখন বললেন যে এগুলি হলো আমার খেলার বিষয় তা আয়সারদ সেগুলিকে প্রথম হলো সেগুলি কোন অশ্লীল ছিল না দ্বিতীয় হলো সেগুলি আজকে এজন্য আল্লাহ রবী আলমিন বলছেন তাদের অধিকাংশই আজকে আল্লাহ রব্লা আলমিনের প্রতি ইমান আনা সত্ত্বেও তারা মুশ্রিক হয়ে গেছে প্রিয় বন্ধুরা আসুন প্রতিটি মুসলিম ভাই ও বোনকে আমি অনুরোধ জানাবো আসুন নিজের ইমান এবং আসার চেষ্টা করুন আল্লাহফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা তাহলে এই অধ্যায় থেকে আমরা জানলাম যে এ ধরনের চিত্র সেগুলি তৈরি করাও হারাম এবং সেগুলিকে গ্রহণ করা সেগুলিকে রাখা নিজের ঘরে সেগুলিও হারাম অতএব একজন মুমিন, মুসলিম এ দুই দিক থেকেই হারাম থেকে অবশ্যই তাকে বিরত থাকতে হবে যদি হারামের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে তার তার সেটি বাতিল হয়ে যাবে। সে আল্লাহ সুবাহর প্রতি ইমানদার আল্লাহ সুবাহর প্রতি শ্রদ্ধাশীল হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সুবাহর প্রতি পরিপূর্ণ ইমান নিয়ে আসার তৌফিক দান করুন আল্লাহ আমিন